সমান দর্শকবৃন্দ আমরা আলোচনা করেহমত রচিত আর কোন ইলাহ নেই সেখানে আমরা আলোচনা আমাদের আলোচনা চলছিল আমরা সেখানে ইমাম তাহাব আলী একটি বাণী নিয়ে আলোচনা করতাম যেখানে তিনি বলেছিলেন আল্লাহ তাজিবুল হাজাত আল্লাহ মানুষের দোয়া কবুল আল্লাহ করেন এটা তার কিতাবের মধ্যে আকিদত হাবিয়ার মধ্যে তিনি সেটা বর্ণনা করেছেন আমরা দেখতে পাচ্ছি যে ইমাম যে কথাটি বলেছেন যে আল্লাহ তালায় দোয়া কবুল করেন এই বিষয়টি আমরা গত পূর্বে আলোচনা করেছি आलोचना करते आकी बिरोधी आने मानसाई भिन्न नाम कारो काम एक जिनते हैं सुपारिस किसिलाफर तो हम डबल हवा एके बार डबल कुरानी कार्य तलाफर এবং সাফরের সাফর অর্থ যেটা ডবল সেটা শপথ করেছেন আল্লাহ বল এবং বেজোর সেটা জোর বেজোরে শপথ করেছেন আল্লাহ তালা জোর বেজর কি দিন রাত্রি কেউ বলেছেন কেউ বলেছেন যে জোর সালাদ কেউ বলছেন বেজর সালাদ কেউ বলছে ভীতির সরাসরি ভীতির কথাই বলেছেন কেউ বলছে না ভীতির আল্লাহ তাহলে নিজেকে বুঝিয়েছেন তাহলে মোট কথা এটাই যে সাফর অর্থ হচ্ছে জোর হওয়া এ কোনো কিছু জোর করা সুপারিশ সাফায়াত এই জন্য নামকরণ করা আরেকজনের সুপারিশ নিয়ে ডবল হচ্ছে এজন্য ডবল করে আল্লাহর কাছে সুপারিশ করছে সুপারিশ বলা হয় এটাকে আরো এটাকে বলা হয় সাফায়াত এই সাফায়াত নিয়ে অনেকেই অনেক রকম বিভ্রান্তিতে লিপ্ত রয়েছেন দুনিয়ার বুকে মানুষ অনেক সময় সুপারিশ চায় একে অভার কাছে সুপারিশ চায় যে আমার জন্য সুপারিশ করবেন এই সুপারিশের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি ইসরাম বেজে দিয়েছে हराम क्या सुपारिशा जयज होना जुपारिश हराम द्वित सुपारिश अदिक मानस रही सूपारिशा कारण सुश अनुमोदन दुनिया बुके सुपारिश नियम नीति रही है प्रश्न हारा सूपारिश चाचे अनेक समय सूपारिश कबर का सुपारिश कर हाँ जो सुपारिश कर जिस चाय दुनिया बुके सुपारिश चाहते जीवित मानसुपार बुके सुपारिश करते भलो मानुष्टि दोआा कर दो करबर का दो करें जीवित मानुषा चाहते दोआा कर लेकिन ग्रहणजुग्य दोआा रलाम से कखो कहबाइकाम दो चाहत दोआा करतुपारिश এই সুপারিশ রসুল্লাহ আসলাম করেছেন যখন বৃষ্টি হচ্ছিল না এক লোক এসে বলে ইয়ারসুল্লাহ সব কিছু ধ্বংস হয়ে গেল আমাদের আমাদের মেস শাবকগুলো মরে যাচ্ছে আমাদের আমাদের বিভিন্ন খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি হয় বৃষ্টি হচ্ছিল এক সপ্তাহ পরে ওই লোকটি আবার এসে বলেন ইয়ারাসুল্ল সব ডুবে গেল আপনি দোয়া করেন যেন আমাদের সবকিছু বন্ধ এই বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের সব ঠিকঠাক থাকে রসুল্লাহাম আবার দোয়া করলেন আবার সে বৃষ্টি বন্ধ হয়ে গেল এইটা হচ্ছে সুপারিশ এটা এক ধরনের সুপারিশ রসোম দোয়ার সাথে শরীর হয়ে তিনি দোয়া করলেন দুজনে মিলে দোয়া এটা সুপারিশ দুজনের দোয়া একসাথে হয়েছে জমা হয়েছে এটাকে বলা সুপারিশ এই সুপারিশ জীবিত কোন মানুষের কাছে এসে দোয়া চাওয়া নিজের সাথে শরীর হয়ে দোয়া করা এটা অনুমোদিত রসোল্লা সাল্লাহ আসলাম কাছে এরকম আরেক লোক এসেছেন এসে বলে বলেন রসোল্লা আমার চোখে আমি চোখে দেখতে পাই না আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার চোখ আমি চোখি দেখতে পাই দোয়া করো বলো আল্লাহ আমার নবী সুপারিশ আমি সুপারিশ আমি দোয়া করছি আপনি আমার দোয়া কবুল করেন তখন রসুল্লাহ আসলাম দোয়া করলেন এই ব্যক্তিও দোয়া করলো আল্লাহ তারা তাকে চোখ ফেরত দিলেন এইটাই সুপারিশ এই সুপারিশের তো অনুমোদিত যে জীবিত মানুষের কাছে দোয়াতে শরিক হয়েছে আল্লা সুপারিশ সুপারিশ দোয়া করাটা সুপারিশ এবং এই সুপারিশটা অনুমোদিত এখন প্রশ্ন হচ্ছে এর বাইরে আরো কিছু সুপারিশ আছে অনেকেই দেখা যায় কবর কাছে গিয়ে সুপারিশ চায় যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া আমরা সুপারিশ আপনি আল্লাহর কাছে দোয়া করেন এখানে দুইটা নিষিদ্ধ একটি এক নিষিদ্ধ হচ্ছে যে কবরের কাছে কোনো কিছু চাওয়া যায় না চাইলে এটা শিরিক হয়ে যায় সরাসরি আর দ্বিতীয় হচ্ছে সে মনে করছে ক্বরবাসী তার দোয়া শুনতে পাচ্ছে এটা আরেক ভুল কোরবাসী তার কোনো দোয়া শুনতে পায় না এটা আরেক ভুল তিন নম্বর হচ্ছে সে মনে করছে যে করবাসী তার জন্য সুপারিশ করবে সে আরেক ভুল কোরবাসী কোনোদিন তার জন্য সুপারিশ করবে না করবাসী তার নিজের নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত আছে তার জন্য কোনো কিছুই করবে না চার নম্বর হচ্ছে সে মনে করছে যে করবাসীর সুপারিশ করার ক্ষমতা আছে নাতে তার আসলে সুপারিশ করার কোন ক্ষমতাও নেই चार्टि भूल से कर से कबरवलारुपारिश चायटी सिरड़िक और बाकीगुली भूल कखो किरिक कखो कराम এই পর্যায়ে চলে যাচ্ছে সুতরাং কোনো কবরওয়ালার কাছে বা অদৃশ্য কোনো শক্তির কাছে কারো কাছে এই জাতীয় সুপারিশ চাওয়া সম্পূর্ণরূপে শির্কের ভিতরে পড়বে এবং সেটা যেন কেউ না চায় অনেকেই কবরওয়ালার কাছে অদৃশ্যের কাছে দেখা যায় না বা তার কাছে যায়নি দূর থেকে চাচ্ছে অথবা কখনো কখনো অলি আব্দাল গাউস কুতুবের সুপারিশ চাচ্ছে অথবা কোনো মরা মানুষের সুপারিশ চাচ্ছে এই জাতীয় সুপারিশ তারা মধ্যে লিপ্ত আছে এই শিরগুলো সবই হচ্ছে তাওদুল রোহিয়া বা বিপরীত তাহিদে বিপরীত তাহিদ বিপরীত হয়ে যাচ্ছে তাদের এই কর্মকান্ড গুলো সুতরাংরূপে হারামিশপারিশ আছে কেউ কেউ এসে বলে যে ইয়ার রসুল্লাহ আপনি আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে হ্যাঁ রসুল্লাহ সালাম সুপারিশ করবেন মাঠে কিন্তু কার জন্য করবেন रसुल्लापारिश करिश कर, जादेर, जादेर कर, कर, कर तीन शर्त जत पूर्ण ना तर क्यों कारोन सुपारिश करा जी सुपारिश चावा जो कबर काल्लामुक फिर अमुक ओलि आल्लाश कर अनुमति दीबी सर तुम जाओ सुपारिश करो तह शुम्र सुपारिश हो जमन रसुल्लासलम हाँसर मठे सूपारिश कर बड़ सुशन आल्लाफा সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে তখন শুধুমাত্র তার সেই সুপারিশ গ্রহণ তিনি সুপারিশ করবেন অনুরূপভাবে আলেমদের ভালো লোকদের ন্যাককারদের শহীদদের এদের বা হাফেজদের সুপারিশ করবে ভালো লোকেরা তাদের সুপারিশের জন্য আল্লাহ তারা তাদের অন্তরে ডেলে দেবেন অথবা তাদেরকে অনুমতি দেবেন তারপর তখন তারা মাত্র সুপারিশ করবে এর আগে তারা সুপারিশ করতে পারবে না সুতরাং দুনিয়ার বুকে যখন তাদের কাছে সুপারিশ চাওয়া যে হাঁসের মাঠে আমাদের সুপারিশ করবেন সেটা শির্ক হবে এবং সেটা মনে করা হবে যে এর মধ্যে ক্ষমতা আছে বা তাদেরকে বোধহয় আল্লাহ দিয়েই দিয়েছেন সুপারিশের ক্ষমতা এটা কিন্তু নিষিদ্ধ জিনিস এবং শিরকি একটি কথা যেটা কখনো করা যাবে না যেমন কোরআনকারিমা আল্লাহ বলে দিয়েছেন মন্দালীহি কে এমন সত্তা আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি বেদিত তবে অনুমতি অবশ্যই লাগবে অন্য আয় তা আল্লাহ তালা বলেছেন যে ইয়সাউন ই আলী মানির তাদা যে যার উপর সন্তুষ্ট তাদের জন্য যার আল্লাহ সন্তুষ্ট তিনি তার জন্য শুধুমাত্র সুপারিশ হবে আল্লাহ সন্তুষ্ট হলে যার কুফুরী আছে তার জন্য আল্লাহ তারা কখনো সন্তুষ্ট হবেন না এবং তার জন্য কোনো সুপারিশ হবে না সুতরাং যে ব্যক্তি দুনিয়ার পক্ষে সুপারিশ চাচ্ছে সে সিরিক করতেছে সে অটোমেটিকলি তার আল্লাহ সুপারিশ থেকে বাদ পড়ে যাচ্ছে এবং সুপারিশ থেকে বাদ পড়ে যাবে তাহলে গেল সুপারিশ চাওয়া সিরিক চাইলে সুপারিশের মালিক হচ্ছেন আল্লাহ তারা তিনি যাকে মাঠে অনুমোদন দিবেন যে ব্যক্তিকে जहां आल्लामे चले सुन लगे जरूर सुपारिश कर सुपारिशकृत लोक आल्ला किस ना कि तरह तेजर आल्ला तुमती तीन टे जिन जतना हासड़े मे कखो क्यों कारो सुश करते পারবে না সুতরাং সুপারিশ করার জন্য বড় শর্ত হচ্ছে এই তিনটি শর্ত যে একজন প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ তালা অবশ্যই তার জন্য অনুমতি দেবেন কোরআনকারী মাল্লা তালা বলে দিয়েছেন এমন সত্তা আছে যে আল্লাহর অনুমতি বইতে সুপারিশ করে এটা প্রথম সত্তা আল্লাহ অনুমতি লাগবে এই অনুমতি কখনো আল্লাহ তালা সরাসি নির্দেশ দিবেন কখনো আল্লাহ তাল্লাহ তার অন্তরে ঢেলে দিবেন ইউল হামুন তাদের অন্তরে এলহাম হবে তারা গিয়ে বলবে আমার দুনিয়ার বুকে আমাদের ভাইরা আমাদের সাথে সালাত আদায় করেছে আমাদের সাথে জাকাত দিয়েছে আমাদের সাথে অবাদত করেছে কিন্তু হয়তো তাদেরকে কোন পাপা আটকে রেখেছে পাপের কারণে তারা আটকে আছে তাদেরকে আল্লাহ বের করে দাও তারা যখন আল্লাহ চাইবেন আল্লাহাম করবেন তাদের অন্তরে তারা আল্লাহ চাইবেন আল্লাহ তখন তাদেরকে তাদের সুপারিশে তাদেরকে বের করে নিয়ে আসবেন এটা হচ্ছে হাজির দেওয়ার প্রমাণিত এর অর্থ হচ্ছে সুপারিশ বিভেতে হলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তালা তাদের অন্তরে তাদের অন্তর ডেলে দিবেন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন যে হ্যাঁ এরা সুপারিশ করতে পারবে অন্য কেউ নয় এই সন্তুষ্টি সুপারিশ উপর আল্লাহ তালা সন্তুষ্টি থাকতে হবে তৃতীয় হচ্ছে সুপারিশ কৃতদের প্রতিও আল্লাহ তালা সন্তুষ্টি থাকতে হবে সুপারিশ কৃত যে সমস্ত মানুষ আছে তাদের সুপারিশ যাদের জন্য সুপারিশ করবেন এদের মধ্যে সন্তুষ্ট তখনই হবেন যখন তারা তাওদের উপর মারা যাবে এই যে ব্যক্তি মানকা আখ রুক কালাম ইন্না জান্নাতে প্রবেশ করবে অর্থ এই নয় যে তাকে শাস্তি পেতে হবে অথবা আল্লাহ তালা তার রহমতায় ক্ষমা করে দেবেন কিন্তু আহ তাকে আল্লাহর মাসিয়াতের ভর থাকবে কিন্তু শিরিক থাকলে মাসিয়ত নয় সে কোনদিনই জানাতে জান্নাতের মুখ দেখবে না জান্নাত জান্নাতের জান্নাতের কোনো গন্ধ সে পাবে না কারণ সিরিক কোরআনকারী আল্লাহরাম যে ব্যক্তি আল্লাহ আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন অন্য আয় আল্লাহ তালা বলেছেন মা ওয়াহ তার সাই ঠিকানা হচ্ছে জাহান্নাম শিরিক করলে সে কখনো জানাতে যেতে পারবে না যারা সুপারিশ তলব করে বেড়াবে কবরবাসীর কাছে কোন ব্যক্তির কাছে তারা শিরিক করছে তারা কখনো সুপারিশ পাবে না আল্লাহ এই জন্য সুপারিশকে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন যে যার যার প্রতি আল্লাহ চাইবেন এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন তার প্রতি শুধুমাত্র সুপারিশ হতে পারে তাহলে সুপারিশ জিনিসের উপর নির্ভরশীল অর্থাৎ আল্লাহ তালার অনুমতি आल्ला तलापारिश तलाुष्टिपारिश गीतर सूपारिश करा जरा दुनिया उलुहिया क्या करतेदुलरिक से आल्ला शरिक करते आबादत नहीं जाक हो जाए द्वित अंश हिटाइज शीर्क নাম সে এই জাতীয় আবাদতের নাম তারা আবাদত করছে এটাকে না বলে তাওয়ুল শব্দের অর্থাৎ আল্লাহর কাছে অর্জন করা অথচুল শব্দের তারা অনুবাদ করছে মাধ্যম তা আরবি ডিকশনারিতে কোনো দিন আসেনি বরং এটা উর্দু ভাষায় অশ্লীল অর্থ মাধ্যম আছে বা ফার্সি ভাষায় অশিল অর্থ মাধ্যম আছে আরবি ভাষায় অশিল অর্থ কখনো মাধ্যম ছিল না আর আরবি ভাষায় অশিল অর্থ সবসময় ছিল নৈকট্য অর্জন করা এই জন্য ওবতাল ওয়াসীলা ইয়াই ইল ও আল্লাহ তাকে অবলম্বন করো এবং তার কাছে তার তালাশ করো তার নৈকুট করো তাকিলা তার কাছে পৌঁছার জন্য নৈকট্য তালাশ করো নৈকুটাল তালাশ হলে অর্থ হচ্ছে তালাশ কিভাবে হবে বলে আমাদের মাধ্যমে আল্লাহ নৈকুট তালাশ করে এটা উদ্দেশ্য আর ওসিলা আর একটি অর্থ আছে সেটা হচ্ছে ওসিলা মঞ্জিলাতুন এমন একটি স্থান যেখানে একজনের জায়গা হবে সেটা হচ্ছে রসোল্লা দোয়াটি আমরা আজানের পরে করে থাকি আল্লাহাম মাহমুদ বা ওসিরার জায়গায় পৌঁছায় যেখানে রসুল্লাহ সালাম ওসিলাম জিজ্ঞাসা করা হয়েছে রসুল্লাহিসাম বলেছেন সেটা একজনের জায়গা হবে আমি আশা করি আল্লাহ তালা আমাকে সেই জায়গাটা দিবেন তাহলে ওসিলার দুইটি অর্থ একটা হচ্ছে একটি মাকাম একটি স্থান একটি হচ্ছে কাজ করে অর্জন করা কখনো মাধ্যম নয় কিন্তু এমন অবস্থা হয়েছে মানুষ পরবর্তীকালে এই অর্থটাকে পরিবর্তন করে ভিন্ন অর্থ ভিন্ন অর্থ অশীল অর্থ মাধ্যম ভাবে নিয়ে নিয়েছে পরবর্তীরা যেটা কখনো পূর্বর্তী কোন তাপসিরও পাওয়া যায় না পরবর্তী কোন ডিক্সনারিও পাওয়া যায় না পরবর্তীরা সেটা নিয়েছে বিশেষ করে সর্বপ্রথম যে তাফসির আমি প্রথম দেখেছি এই ভুল তফসিরটা হয়েছে ইসমাইল হাকসভি রহমাতফস এর পর ধারাবাহিকতা অনেকেই অশীল অর্থ মাধ্যম ভাবে নিয়েছেন কিন্তু এর আগে কখনো কেউ অশীল অর্থ মাধ্যম অনুবাদ করেননি বা অর্থ মাধ্যম ব্যাখ্যাও করেনি সবাই বলেছেন আপনি প্রত্যেক তাফসিল দেখতে বলা হয়েছে তথারুবি আল্লাহাবি আহমালহা ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ তাল নৈকুট অর্জন করা সুতরাং অশীল অর্থ ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ তাল নৈকুত্য অর্জন করা এই দিয়ে আল্লা তালা ওসিলা আল্লা আল্লাহ তালার বান্দাদের অশিলা দিয়ে কি আল্লাহর কাছে চাওয়া যাবে এটি হচ্ছে একটি মাসালা অনেকে কোন কিছু বলে আমরা অশিলা দিচ্ছি কোনো আমরা মাধ্যম ধরছি দুনিয়ার বুকে মাধ্যম ধরার কিছু বিধান আছে আখেরাতের বিধান আলাদা দুনিয়ার বুকে মাধ্যম ধরার বিধান হচ্ছে যে এমন কিছুর মাধ্যম করা যাবে না যে শরীর তো অনুমোদন নয় যেটা শরীর নিষিদ্ধ শরীর অনুমোদিত জিনিসে শুধু মাধ্যম ধরতে হবে কোন কাজের জন্য যে হারাম ঘুষ এগুলো মাধ্যম যেমন নেওয়া যাবে না বা কোনো হালাল কাজ উদ্ধার করার জন্য হারাম কোন কিছু মাধ্যমকে যেমন গ্রহণ করা যাবে না তেমনি ভাবে এই জাতীয় অশিলা দুনিয়ার ভালো কিছুর জন্য আপনি ভালো কিছু পাওয়ার জন্যই অশিলা ধরবেন এটা কিন্তু জায়েজ নাই বা কোন কিছু উদ্ধারের জন্য এই মাধ্যম ধরবেন হারাম মাধ্যম সেটাও জায়েজ নাই আখে রাতের জিনিসও তেমনি ভাবে অসিলা ধরার জন্য আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহ তার রসুল বা অনেক ধরে এই জাতীয় বিধিবিধান শরীয়ত নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্ধারণগুলোর বাইরে অন্য কোন নির্ধারিত জিনিসগুলোর বাইরে অন্য কোন পদ্ধতিতে কোন অসিলা গ্রহণ করা যাবে না তার মধ্যে যে জিনিসগুলো শরীয়ত নিষিদ্ধ ওসিলা তার মধ্যে অনেকগুলোই রয়েছে শরীয়ত যেগুলো অনুমোদন করেছে কিছু ওসিলা বা তাকার আল্লাহ আল্লা তাল্লাহার সমস্ত মাধ্যম ধরা যে কিছু নির্ধারণ নির্দেশনা দিয়েছেন সেগুলোও নির্ধারিত এর বাইরে আর কোনো কিছু নেই তিনটি জিনিস আছে যে অনুমোদন করেছেন এক নম্বর হচ্ছে যে এক নম্বর হচ্ছে আল্লাহতাল নাম এবং গুণের অসিলা দিয়ে দোয়া করা আল্লাহ তালা এবং নামের নৈকট নাম পড়া পড়ে সেগুলো দিয়ে সেগুলোর অর্থ বুঝে সেগুলো পড়ে সেগুলিকে দিয়ে আহ্বান করে আপনি সেগুলির মাধ্যমে আল্লাহ নৈকুট তালাস করেন এটা আল্লাহাল কাছে আমি কেন আল্লাহ আমি তোমার বান্দা তোমার বান্দির বান্দা তোমার বান্দার বান্দা অর্থাৎ আমার বাবাও আমার আমিও বান্দা আমার বাবাও বান্দা আমার মাও বান্দি তোমার দাসী সব তোমার দাস দাসী আমি এইগুলি দিয়ে আমার আমি চাচ্ছি আপনি নিজের নাম রেখেছেন আজল তিতাব অথবা আল্লাহ অথবা আপনার কিতাবে নাজিলাম আপনার কিতাবে আপনি যেগুলি নাজিল করেছেন আল্লাহ খালগি অথবা কিতাবে নাজিল করেননি কোনো বা শিখিয়ে দিয়েছেন মতো আনন্দ আমার অন্তরে যেন আসে কোরআনের অশ্লীলা দিয়ে কোরআন পরে যেন আমি সেটা হতে পারি আল্লাহর বাণী দেওয়ারা যেন আপনি আমার হে আল্লাহ আপনি আপনার বাণী দিয়ে আপনি আমাকে সহযোগিতা করুন আমার অন্তর যেন এই মুক্ত হয় এই দোয়াটা অভাবাস মুক্ত হবে সে এটা এই কারণে যে সে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়েছে আল্লাহ নাম এবং গুণের ওসিলা দেওয়া উন্মুক্ত অনুমোদিত বিষয় এই জন্য আল্লাহর শত নাম আছে সেগুলো দিয়ে আপনি অসিল্লা করবেন কিভাবে করবেন বলবেন আল্লাহ ফের্লি আল্লাহ হামনি আপনি রাহমান রাহিম আপনি আমাকে দয়া করুন প্রত্যেকটি নাম দিয়ে অর্থ বুঝে সেটা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন এটি হচ্ছে ওসিলা এই অশিলাটি অনুমোদিত তাহলে একটি অসিলা অবশ্যই অনুমোদিত সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের অশিলা দিয়ে দোয়া করা এটা অবশ্যই আপনি করতে পারেন এটার জন্য নির্দেশিত হয়েছে এবং এটা করলে আপনার উপকার আছে এটা প্রত্যেকেই করে দেখতে পারেন এটা অবশ্যই উপকার বিষয় আরো কিছু অশ্লা অনুমোদিত আছে এবং অন অনুমোদিত কিছু অশিলও আছে সেগুলো আমরা সালা পরবর্তী কোন পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি